পরিচ্ছেদ আল্লাহতালা যেসব উদ্দেশ্যে ফেরাজাগুনকে সৃষ্টি করেছে সেদিক থেকে ফেরাজাগন কয়েকভাবে বিভক্ত অন্যাদেহ একটু হলেন আরস গ্রহণকারী ওপরে তাদের সম্পর্কে আলোচনা হয়েছে আর একদুল হলেন পুরুবীয় ফেরাজাগন আর সে চতুর্স্পর্শে এদের অবস্থা। আরস গ্রহণকারীদের মতো এরাও বিশেষ মর্যাদার অধিকারী এবং নৈকট্যপ্রাপ্ত ফেরস্তান যেমন আল্লাহতালা বলেন এবং ঘনি নয় এবং অন্তর্ভুক্ত আল্লাহ তাদের সম্পর্কে উল্লেখ করেছেন যে তারা অনুপস্থিতিতে মমিনের জন্য ক্ষম প্রার্থনা করে থাকে যেমন আল্লাহ তালা বলেন وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّ تِ عدَن الَّت وَعتهُم وَمَ صَلَحَ مِن أَبَائِهِم وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنِ اتَّقَى السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ এবং তারা মৌমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা থবা করে তোমার পথে অবলম্বন করে তুমি তাদের ক্ষমা কর। এবং জাহান্নামের স্বাস্থ্য থেকে রক্ষা করো হে আমার প্রতিপালক তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জানাতে যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্তানীদের মধ্যে যারা সৎকর্ম করেছে। তাদের তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞ এবং তুমিই তাদেরকে স্বাস্থ্য থেকে রক্ষা করো সেই দিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে এটাই তো মহা সাফল্য আর তারা এমন পূত পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার কারণে তারা তাদেরকে ভালোবাসে যারা এগুনে গুণে গুণান্বিত যেমন আদি সেনাবি সাল আল্লাহাম বলেছেন কোনো ব্যক্তি তার ভায়ের জন্যে তার অনুপস্থিতিতে দোয়া করে ফেরস্তারা বলেন আমি আর তোমার জন্যও তাই হোক আরেকদোর হলেন সাত আসমানে বসবাসকারী ফেরস্তা তারা রাত দিন ও সকাল সন্ধ্যা অভিরাম ইবাদত করে আকাশ সমূহকে আবাদ করে। যেমন আল্লাহতালা বলেন তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা শৈতিলতা করেন ফেরিস্তাদের কেউ কেউ সর্বদা রূপ্য অবস্থায় থাকে কেউ কেউই আবার দ্বন্দ্ব এমান আর কেউ কেউ শেষ দেন আরেক দল আছে যারা দলে দলে পালাক্রমে প্রত্যাহার সত্তর হাজার বায়ুর মা নুরে করে একবার যারা আসেন তারা পুনরায় সেখানে আসেন আরেক আছেন যারা জান্নার সময়ের দায়িত্ব রয়েছে জান্নাতিদের সম্মান প্রদর্শনের ব্যবস্থাপনা তাতে বসবাসকারীদের যেমন পোশাক পরিচ্ছদ্য আবাসস্থল খাদ্যস্থান খাদ্য পানীয় ইত্যাদি আয়োজন করাও তাদের দায়িত্ব যা কোনো চোখ দেখেন কোনো কান শুনেন এবং কোনো মানুষের হৃদয় যার কল্পনাও আসেন উল্লেখ্য যে জান্নাতের দায়িত্বে নিযুক্ত ফেরেস্তার নাম হৃদওয়ান বিভিন্ন আদেশে এর স্পষ্ট উল্লেখ এসেছে আবার কতিপয় ফেরাস্তা যাহ নামের দায়িত্ব নিযুক্ত রয়েছে তারা হলেন জাবানিয়া এদের মধ্যে উনিশ জন হলেন নেতৃত্ব স্থানীয় আর জাহার নামের দায়িত্বে নিয়োজিত নাম মালিক যাহার নামের দায়িত্বে নিয়োজিত জাহার নামে তার প্রহারীদেরকে বলবে निकट प्रार्थना को जानती हे मालिक तुम्हारी से बोल तुमरा तो आल्ला निकट सत्य पीमांश् नियोजित जरा अमान्य कर आल्ला जाते आदि हो त إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هم तर तत्ववधय आज उन्नीस जन प्रहरी फेरस्त कर जहाान नाम प्रहरी काफिर परीक्षा स्वरूप हमें तरह यह संख्या उल्लेख कराते कितबीटी धीरप्त विश्वीर विश्वास बर्धित हो विश्वीगण और किताबीगण सन्देह पशन ना कर फिर अंतरे बेदी आफिर बोलने आल्लाह यह अभिनव उत्ति द्वारा किए बुझाते चेचे एभव आल्लाह जाके इच्छा पथभ्रस्त करा के इच्छा पथ निदर्शन कर तुम्हारीपालकिन सम्पर् एकम्र ही जाने اَبَغِ <تغ> ادْرُبُورَ عَدْلُ صُنتَنِ الرَّخْنَبِخَنَ دَايْتُورُ هَرْبِتُ جَمَنَ اللهُ تَعَالَى <تغ> قَالَ سَوَا ءٌ مِّنكُمْ مَّن أَسَرَّ الْقَوْلَ وَمَن جَهَرَ بِهِ وَمَن هُوَ هو بِاللَّيْلِ وَمَن هُوَ مُسْتَخْفٍّ له معقبات من بين يديه ومن خلفه يحفظونه يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالِ তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে তা প্রকাশ করে রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে তারা সমভাবে আল্লাহর গোচর রয়েছে মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাৎ একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থায় নিজে পরিবর্তন করে কোনো সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ অশুভ ইচ্ছা করেন তবে তা রদ করার কেউই নেই আর তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই ওয়ালিবা রহিমুল্লাহ হজরত একটি আব্বাস হ্রদেলাতে বর্ণনা করেন যে তিনি বলেছেন এই আয়াতের দ্বারা ফেরাস্তাদের বোজন হয়েছে রহমুল্লাহ হজরত একটি আবাস হ্রদে বর্ণনা করেছেন যে ফেরিস্তাগণ তাকে তার পশ্চমুখে ও পশ্চাৎ রক্ষণাবেক্ষণ করে থাকে পরে আল্লাহর সিদ্ধান্ত এসে পড়লে তারা ছড়ে পড়ে মুজাহিদ রহিমুল্লাহ বলেন যদি বান্দার জন্য তার নিদ্রায় ও জাগরণে জিন মানব ও হিংস্র জন্তু থেকে রক্ষণাবেক্ষণের জন্যে একজন করে ফেরিস্তা নিরোজিত আছেন কেউই তার ক্ষতি করতে আসলে ফেরেস্তা বলেন সরে যান তবে কোন ক্ষেত্রে আল্লাহর অনুমতি থাকলে তার সে প্রতি হয়েই যায় আবু ওসামা রাদুল্লাহ আল্লাহ বলেন প্রত্যেক মানুষের সঙ্গে এমন একজন ফেরেস্তা আছেন যিনি তার হেফাজতের দায়িত্ব পালন করেন অবশেষে তিনি তাকে তাকে তীরের হাতে সমর্ধ করে আবু মিজদাস রাদুল্লাহ তু বলেন এক ব্যক্তি আলী রাদুল্লাহ তু আল্লাহের নিকটে এসে বলল মুরাদ পুত্রের কিছু লোক আপনাকে হত্যা করার উদ্যোগ নিয়েছে এর কথা শুনে তিনি বললেন নিশ্চয় প্রত্যেক ব্যক্তির সাথে দুজন করে ফেরিস্তা আছে যারা এমন বিষয় থেকে তাকে রক্ষণাক্ষণ করে যা তার তাকদিরে নেই পরে যখন তাকদিরে এসে যায় তখন তারা তার হাতে হাতেই ছেড়ে নির্ধারিত আয় হচ্ছে এক সুরক্ষিত ডাল সুরক্ষ আরেকজন ফেরাস্তা আছেন যারা বান্দার আমল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত আছে যেমন তালা বলে। দক্ষিণে উবামে বসে তারা কর্ম নির্ব করে মানুষের কথা উচ্চারণ করে নিকটে রয়েছে আল্লাহ বলে অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায় একজন সম্মানিত লিপিকারক বৃন্দ তারা জানে তুমি যা করো আবু হাতিম রাজি রহিমুল্লাহ তার তাে করেন যে মুজাহিদ রহিমুল্লাহ বলেন রসুল্লাহ সোল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সম্মানিত লিপিকার সম্মান করো যারা গোসল করতে থাকা অবস্থায় উপন্যাস পায়খানা জড়িত নাফাকি অবস্থায় দুটি অবস্থায় ব্যতীত তোমাদের থেকে বিচ্ছিন্ন হন না অতএব তোমাদের কেউ যখন গোসল করে তখন যেন সে দেয়াল কিংবা উট তারা আড়াল করে নেয় অথবা তার কোনো ভাই তাকে আড়াল করে নেয় এ সূত্রে হাদিসটি মুসাদ বাজার তার মুসনাদে জাফর ইবনে সুলাইমানের সূত্রে মুর্তাল পদ্ধতিতে হাদিসটি বর্ণনা করেছে আলকামা মুজাহিদ রহিমলার সূত্রে ইবনে আব্বাসম তালন থেকে বর্ণনা করেছে এখানে আব্বাস রবি আল্লাহ তু আল্লাহ বলে মসরতর আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে বিবর শুনতে নিষেধ করেন অর্থ তোমরা লজ্জা করে চলো আল্লাহ এবং তোমাদের সঙ্গে যে সব সম্মানিত লিপিকারদের যারা পেশাব পায়খানা জানাবৎ ও গোসলের সময় এ তিন অবস্থা ব্যতীত কখনো তোমাদের থেকে পৃথক হন না তাই তোমাদের কেউ খোলা মাঠে গোসল করলে সে যেন তার কাপড় কিংবা দেয়াল বা তার উর্দারা আড়াল করে নেয় ফেরাস্তাগুণকে সম্মান করার অর্থ হলো তাদের ব্যাপারে লজ্জা করে চলা অর্থাৎ তাদের দ্বারা মন্দ আমলিবদ্ধ করা কেননা আল্লাহ দ্বারা তাদের সৃষ্টিতে এবং চারিত্রিক গুণাবলীতে তাদেরকে সম্মানিত করেছে সিহা সুনান ও মাসনাদিয়ার বিভিন্ন গণ সে তাদের মর্যাদা সম্পর্কে কিছু সংখ্যক সাহাবাক্তিক গণিত বিশুদ্ধ হাদিসে এসেছে যে রসুল সলাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফেরাস্তাগণ সেই ঘরে প্রবেশ করেন। না যে ঘরে ছবি কুকুর ও জুনুবি রয়েছে জুনুবি হচ্ছে গুসুল ফরজ হয়েছে এমন ব্যক্তি হজরত আলী রদুল্লাহ তালহন থেকে আসিম রদুল্লাহ তাল বর্ণিত রিওয়য়েতে অতিরিক্ত শব্দ আছে যে যে ঘর অসরাব রয়েছে আবু সাইফ রদুল্লাহ তালহন থেকে মরফুর সূত্রে বর্ণিত রাফি এর বর্ণনা আছে যে গৃহে ছবি কিংবা মূর্তি আছে সেই গৃহে ফেরস্তা প্রবেশ করেন। না আবু হুরাই রাহালাহন থেকে মার্ফসূত্রে এক বর্ণনা আছে যে গৃহে কুকুর বাবু বলছেন ফেরাস তাগন সে দলের সঙ্গে থাকেন যাদের সঙ্গে কুকুর বা ঘণ্টা থাকে জুরারাস আউফার বর্ণনায় কেবল ঘন্টার কথা উল্লেখিত রয়েছে বাজার রহিমুল্লাহ বর্ণনা করেছেন যে আবু হুরাই রাহুতাল বলেন রসুল সাল সালাম সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ ফেরাজ আদমের সন্তানদেরকে চিনে আমার ধারণা তিনি বলেছেন এবং তাদের কার্যকলাপ সম্পর্কেও তারা জ্ঞাত চাই যেন বান্দাকে আল্লাহর অনুগতের কোনো কাজ করতে দেখলে তাকে নিয়ে তারা পরস্পর সমাল আলোচনা করে এবং তার নাম ধরে উল্লেখ করে বলে হাজ রাতে অমুক ব্যক্তি সফল হয়েছে হাজ রাতে অমুক ব্যক্তি মুক্তি লাভ করেছে পক্ষান্তরে কাউকে আল্লাহর অবাধ্যমূলক কোনো কাজ করতে দেখলে তারা তাকে নিয়ে পরস্পরে আলোচনা করে তার নাম ধরে উল্লেখ করে বলে অমুক অমুক ব্যক্তি আজ রাতে ধ্বংস হয়েছে এই বর্ণনাটিতে একজন দুর্বল রাবি রয়েছে এবং বোফারির রহিমল্লা বর্ণনা করেন যে আবু হুরাই আল্লাহ বলেন রসুল সব আল্লাহ আলাহ সাল্লাম বলেছেন ফেরস্তাগুন পালাক্রমে আগমন করে থাকেন একদল আসেন রাতে আরেক দল আসেন দিনে এবং ফজর ও আসর নামাজের দুই দল একত্রিত হন তারপর যারা তোমাদের মধ্যে রাত যাপন করেছে তারা আল্লাহর নিকট চলে যান তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন অথচ তিনি সব থেকে ভালো যান আমার বান্ধবদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছ জবাবে তারা বলেন তাদেরকে রেখে এসেছে সালাতরত অবস্থায় আর তাদের নিকট যখন গিয়েছি তখন তারা সালাদ্রত অবস্থায় ছিলেন এ বর্ণনার শব্দমালা ঠিক এভাবে সৃষ্টির সূচনা অধ্যায় এবং বুখারি রহিমুল্লাহ এককভাবে বর্ণনা করেছে এবং বুখারি ও মুসলিম রহিমুল্লাহ তাদের সহি গ্রন্থদ্বয়ে সূচনা বিভিন্ন সূত্রেও এই হাদিসটি বর্ণনা করেছে বাজার বর্ণনা করেন যে আনাসরুল্লাহ তালন বলেন প্রসান্ত সল্লাহ সাল্লাম বলেছেন সংরক্ষণকারী ফেরস্তাদ হয় দৈনিক সংরক্ষিত আমল নামা আল্লাহ দরবারে নিয়ে যাওয়ার পর তারা শুরুতে ইস্তেক দেখতে পেয়ে তিনি বলেন বান্দার জন্য আমি তা ক্ষমা করে দিই বাজদার বলেন তাম্মাম ইপির নাজিক এমনভাবে হাদিসটি বর্ণনা করেছে আর তার হাদিস সম্পর্কে বিভিন্ন হাদিস ব্যাপার সমালোচনা থাকা সত্ত্বেও তার গণিত হাদিস মোটামুটি গ্রহণযোগ্য মোট কথা প্রত্যেক মানুষের জন্য দুজন করে হেফাজতে ফেরেস্তা আছেন একজন তার সম্মুখ থেকে একজন তার পেছন থেকে আল্লাহর আদেশ থাকে আদেশে তাকে হেফাজত করে থাকে আবার থেকে সঙ্গে দুজন করে লিবিকা ফেরিস্তা আছে একজন ডানে একজন বানী ডানের জন বামের জনের উপর কর্তৃত্ব করেন এই আয়াতে এই আয়াতের ব্যাখ্যায় আমরা এই বিষয়টি আলোচনা করেছি কিংবা আমদ্র বর্ণনা করেছি আব্দুল্লাহ ইবী মাসুদ তাদের লমতাল রসম সাল্লাহি সাল্লাম বলছেন তোমাদের প্রত্যেকের জন্যই একজন করে জিন সহচর ও ফেরস্তা সহচর দায়িত্বপ্রাপ্ত রয়েছে একথা শুনে শাহাবির জিজ্ঞাসা করি ইয়ার রাসুল আল্লাহ আর আপনারও রসম সাল আল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ আমারও কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছে ফলে সে আমাকে মঙ্গল ছাড়া অন্য কিছু আদেশ করেন এ ফেরস্তা সহচর এবং মানুষের সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত সহচর অভিন্ন না হওয়ার বৈচিত্র্য নয় আলুর জাহাদিসে যে সহচরের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহর আদেশে কল্যাণ ও হেদায়তের পথে পরিচালনা করার জন্য তিনি নিযুক্ত যেমন শয়তান সহচর সংশ্লিষ্ট ব্যক্তিকে ধ্বংস ও বিভ্রান্ত করার চেষ্টা নিয়োজিত এতে সে চেষ্টার ত্রুটি করে না আল্লাহ যাকে রক্ষা করেন সেই রক্ষা পায় আল্লাহরই সাহায্য কাম্য এবং বুখারি রহিম উল্লাহ আবু হুরাই রাতুল্লাহ তালের সূত্রে বর্ণনা করেন রসুল সাল্লাহ আল্লাহাম বলেছেন জুমআর দিনে মসজিদের প্রতিটি দরজায় একদল প্যারেস্তা অবস্থান নিয়ে অগন্তুকদের ধারাবাহিক তালিকা লিপিবদ্ধ করে। তারপর ইমাম নিম্বরে বসে গেলে তারা লিপিবদ্ধ গুটিয়ে তিনি শুনতে থাকে সোহি বুখারী ও মুসলিম হাদিসটি অন্য সূত্রে বর্ণিত আছে আল্লাহ বলেন অর্থাৎ ফজরের সালাদ কায়ন করবে ফজরের সালাদ বিশেষভাবে পরিলক্ষিত হয় কেননা দিনের ও রাতের ফেরস্তাগুন তা লক্ষ্য করে থাকেন দিনে মাসুদ রাদুল্লাহআহ ও আবু রাদ সূত্রে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে রসুন সল্লাহ আল্লাহাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন ফজরের সালাদ রাতের ফেরেস্তাগন ও দিনের ফেরস্তাগুন একত্রে প্রত্যাখ্যান করে থাকে। থাকেন তিলমিজি নাসাই এবং মাজুর রহিমুল্লাহ আজপাতের থেকে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিলমিজি হাদিসটি হাসান সহি বলে মন্তব্য করেছেন আমার মতে হাদিসটি মুনকাতি পর্যায়ে এই মো বুখারি রহিমুল্লাহ বর্ণনা যে। আবু হুরার বলেন রাসুল সাল্লাহি সালাম বলেছেন একাকী সালাতের চাইতে জামাতে সালাতের ফজিলত পঁচিশ গুণ বেশি এবং রাতের প্যারেস ও দিনের প্যারেস ফজরের সালাতে একত্রিত হয়ে যায় আবু হুরার রহদুল্লাহআালাহ বলেন তোমাদের ইচ্ছা বলে আয়তী পাঠ করতে পারেন এই মো রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু বলেন রাসুদ সলাল আল্লাহি আসালাম বলেছেন কেউই তার স্ত্রীকে তার শয্যায় আহ্বান করার পর যদি সে তা প্রত্যাখ্যান করে আর স্বামী রাগানিত অবস্থায় রাত কাটায় তাহলে ভোর পর্যন্ত ফেরাস্তাগণ তাকে অভিশাপ দিতে থাকে সোভা আবু হামজাহ আবু দাউদ এবং আবু মহাবিয়া ও আশ থেকে তার পরিপূরক আদেশ বর্ণনা করেছে সহি বুখারি ও মুসলিম শরীফে আছে যে রসুল সল্লাহ আল্লাহাম বলেছেন যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে কেননা ফেরেস্তাদের আমিন বলার সঙ্গে যার আমিনের কথা একযুগ হবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হয় সোহে বুখারিতে ইসমাইল রহিম উল্লার সূত্রে বর্ণিত আদেশটি পাঠ হল এবং যখন আমিন বলবে তখন আকাশের ফেরেস্তারাও আমিন বলে অতএ ফেরেস্তাদেরকে আমিন বলার সঙ্গে যার আমিন বলা যুগ হয় তার পূর্বে গুণাসমূহ মাফ করে দেওয়া হয় এবং বুখারি রহিম উল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাই রাহাম বলেন রসুমসালাম বলেছেন যার কথা ফেরেস্তাদের কথার সঙ্গে যাবে তার পূর্বের সমস্ত মাফ করে দেওয়া হবে মাজাহ ব্যতীত হাদিসের মশকর ছয় কিতাবের সংকল্পের অন্য সকল ইমাম মালিকের সূত্রে এই আদিশটি বর্ণনা করেছে মুসনাদে ইমাম আহম্মদ সুনানির গ্রন্থে চতুর্থেষ্ট আবু দারাদার তাল আলহম থেকে বর্ণিত আছে রসম সাল আলাইসালাম বলেছেন এল অন্বেষণকারীর কাজে সন্তুষ্টি প্রকাশের জন্য ফেরাস্তাগন তাদের ডানা বিছিয়ে দেয় অর্থাৎ তারা তাদের প্রতি বিনয় প্রকাশ করে। আবু হুরারের রদাহ কি বা কিংবা আবু সাইদ রাহিত্রে সন্দেহটির রাবি আহমাদ শেরথ এম ও আহমদ রাহিমউল্লাহ বর্ণনা করেন হস্ত সল্লাহু আলাহ সাল্লাম বলেছেন লিপিকর ফেরেস্তাগের লিপিকর ফেরস্তাদের অতিরিক্ত আল্লাহর কিছু ফেরেস্তা আছেন যারা পৃথিবীময় ঘুরে বেড়া তারপর কোনো জনগোষ্ঠীকে আল্লাহর জিকিরত অবস্থায় পেলে তারা একে অপরকে ডেকে বলে এসো এখানে আমাদের বাঞ্ছিত বস্তু পেয়েছ এসো এখানেই তোমাদের বাঞ্ছিত বস্তু পেয়েছ তারপর তারা নিম্ন আকাশে চলে গেলে আল্লাহতালা জিজ্ঞেস করেন আমার বাল্যদেরকে তোমরা কী কাজে রত রেখে এসেছ জবাবে তারা বলেন তাদেরকে আমরা আপনার প্রশংসা ও মহাত্মা বর্ণনা ও জিকিরত রেখে এসেছি আল্লাহ বলেন তারাকে আমাকে দেখেছে ফেরাস্তক বলেন না আল্লাহ বলেন আমাকে তারা দেখলে কেমন হতো জবাবে তারা বলে তারা যদি আপনাকে দেখত তাহলে তারা আপনার প্রশংসা জ্ঞাপন ও সাহায্য পার্থানো ও করা আরও বেশি তৎপর হতো বর্ণনাকারী বলেন তখন আল্লাহ বলে এরা কি চায় ফেরাস্তাগুন বলে তারা জান্নাত চায় আল্লাহ বলেন তারা কি তা দেখেছে ফেরাস তাগুন বলেন জি না আল্লাহ বলে তা যদি তারা দেখত তাহলে কেমন হতো জবাবে ফেরাজ তাগুন যদি তারা তা দেখত তাহলে জান্নাত কামনা ও তার অন্বেষণে তারা আরও বেশি তৎপর হতো তারপর আল্লাহ বলেন তারা কোন বস্তু থেকে আশ্রয় চায় ফেরাস তাগুন বলেন জাহার নাম থেকে আল্লাহ বলেন তারা কি তা দেখেছে ফেরাস্তাগণ বলেন জি না আল্লাহ বলেন তা দেখলে কেমন হতো জবাবে তারা বলে দেখলে তারা তা থেকে অধিক পালায়ন কর এবং আরও অধিক সমরস্ত হতো বর্ণনাকারী বলেন তারপর আল্লাহ বলেন তোমাদেরকে আমি রা রেখে বলছি যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম বর্ণনাকারী বলে তখন ফেরাস্তারা বলেন তাদের মধ্যে তো অমুক গুণাকার ব্যক্তি আছে যে এই উদ্দেশ্যে তাদের নিকট আসেনি সে এসেছিল নিজের কোনো প্রয়োজন জবাবে আল্লাহ বলেন পুরা এমনই এক সম্প্রদায় যাদের কাছে যেই বসে সেই বঞ্চিত হয় না ওখানি মুসলিম আহমদ রহিম উল্লাহ বিভিন্ন সূত্রে বর্ণিত আছে এবং আহমদ রহিম উল্লাহ বর্ণনা করেন যে আবু হুরার রাজি আল্লাহ তাল্লাহ বলেন রসদুল্লাহ আল্লাহ আসলাম বলেছেন কেউই কোনো মৌমিনের দুনিয়ার সংকট দূর করে দিলে আল্লাহ তার কে দিন সংকট দূর করে দেবে কেউই কোনো মুসলমানের দুষ্গোপন রাখলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দুষ্গোপন রাখবে মানুষ যতক্ষণ পর্যন্ত তার বাহির সাহায্য থেকে তৎপর থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্য করতে থাকবে কেউই ইল কন্মেশনের উদ্দেশ্যে পথ চললে তার উসিল আল্লাহ তার জান্নাতে পথ সুগম করে দেয় কোনো জনগোষ্ঠী যদি কোনো ঘরে বসে আল্লাহর খিতাব করে তার দাস দান করে তাহলে তাদের উপর প্রশান্তি নেমে আসে রহমত তাদেরকে আচ্ছদিত করে নেয় ফেরাস্তাগন তাদেরকে পরিবেষ্ট করে রাখে এবং আল্লাহ তার নিকটস্থ ফেরাস্তাগনের সঙ্গে তাদের সম্পর্কে আলোচনা করে আর আমলে সে পিছিয়ে থাকবে বংশের পরিচয় তাকে এগিয়ে নিতে পারবে না মুসলিম রহিমল্লাহ এই হাদেশটি রিবায়ত করেছে তারা তাদের প্রতি বিনয় প্রকাশ করেন যেমন আল্লাহ বলেন মমতা বেশে তাদের জন্যে নম্রতার পক্ষটুকু অবনত করেন অন্য আল্লাহ বলেন যারা তোমার অনুসরণ করে সেসব মমিনদের প্রতি তুমি বিনয়ী হও ইমাম মাহমুদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে এমনি মাসুদ বলেন মাসুদাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর এমন কিছু ফেরেস্তা আছেন যারা আমার নিকট আমার উম্মে সালাম পৌঁছানোর জন্য পৃথিবী বাই ঘুরে ফেরেন ইমাম নাসাই রহিমুল্লাহ হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন আয়স রাজ্লাহ আহা বলেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন ফেরেস্তাগুনকে সৃষ্টি করা হয়েছে নোরদ থেকে জিনজার থেকে সৃষ্টি করা হয়েছে দুহাবি আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে তা দ্বারা যা তোমাদেরকে বলা হয়েছে ইমাম মুসলিম রহিমুল্লাহ ও বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছে বলা বা যে ফেরস্তাগনের আলোচনা সম্পর্কিত বিপুল সংখ্যক হাদিস রয়েছে এখানে আমরা ঠিক ততটুকু উল্লেখ করলাম যতটুকু আল্লাহ তফিলদান করেছেন প্রশংসা সব তার রিপাক্য পরিচ্ছেদ মানব জাতির উপর ফেরাস্তাগুনের শ্রেষ্ঠত্ব ব্যাপারে আলমীগুনের মতভেদ রয়েছে কালামশাস্ত্রীর বিভিন্ন কিতাবে এই মশালাটি বেশি পাওয়া যায় এই মাসালায় মতবিরোধ হল মোতাজেলা ও তাদের সমমনা লোকদের সঙ্গে এ ব্যাপারে প্রাচীন আলোচনা হাফিজ ইবনে আসাকিহ তার ইতিহাস গ্রন্থে আমি লক্ষ্য করেছি তিনি উমাইয়াহ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আশ এর উল্লেখ করেছেন যে তিনি একদিন ওমার ইবনে আব্দুল্লা আজিজ রহিমুল্লাহ কোনো এক মৈত্রিশে উপস্থিত হন তার তখন একদল লোক উপস্থিত ছিল কথা প্রসঙ্গে খলিফা উমর রাজন বললেন সচ্চরিত্র আদম সন্তান অপেক্ষা আল্লাহর নিকট সম্মানিত আর কেউই নেই এবং নিজের আয়টি দ্বারা তিনি প্রমাণ যারা ইমান আনে সৎকর্ম করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ ও মাইয়া ইবনে আমল ইবনি সাইদ রাহিম উল্লাহ সঙ্গে একমত পোষণ করেন শুনে ইরাকি মালিক বলেন আল্লাহ তার ফের চেয়ে সম্মানিত আর কেউই তারা সেবক এবং আল্লাহর পাঁচে তোমরা ফেরস্তা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও এজন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষা সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছে সাত বিশ তখন উমার ইবনি আব্দুল্লা আলুসুর রহিমুল্লাহ মুহম্মদ ইবন কাব উরাজিকে বললেন এ আবু হামজা আপনি এব্যাপারে কি বলেন জবাবে তিনি বললেন আল্লাহ আদম আলাকে সম্মানিত করেছেন তাকে তিনি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন তার মধ্যে রোগ সঞ্চার করেছেন তার সামনে ফেরাস্তাদিকে সিদ্ধাবনত করিয়েছেন এবং তার সন্তানদের থেকে নবী রসল বানিয়েছেন এবং যাদের কাছে ফেরাস্তাগণ সাক্ষাৎ মানুষের উপস্থিত হয় মোট কথা আবু হোমোজা রহিমল্লা মূল বিষয়ে উমার এমনি আব্দুল আজিজুর রহিমল্লার সঙ্গে একমত হয়ে ভিন্ন পেশ করে এবং আয়ার দ্বারা তিনি যে দলিল পেশ করেছেন তাকে দুর্বল আখ্যা দেন ফেরাস্তাদিকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন তদ্রুপ চীনজাতীয় ইমানের গুণে গুণান্বিত যেমন তারা বলেছিল আমরা যখন পথ নিরসন বাণী শুনলাম তাতে ইমান আল্লাহ অর্থাৎ আমাদের কতক পস্তি আমার মনে আবদুল্লাহ ইবনে থেকে ইমান ইবনে সাঈদির সর্বাপেক্ষ এবং্লাম বলেছেন আল্লাহতালা জান্নাত সৃষ্টি করার পর ফেরাস্তাগন বললেন হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমনটি বানিয়ে দিই তা থেকে আমরা পানহার করি কারণ আদম সন্তানের জন্য আপনি দুনিয়া সৃষ্টি করেছেন জবাবে আল্লাহ তালা বলেন আমি যাকে আমার নিজ পদ্ধতি হাতের সৃষ্টি করেছি তার পূর্ণবান সন্তানদের কিছুতেই উদয় নিয়েই করবো না যাকে বলেছি হও আর চেয়ে হয়ে গেছি।